উপস্থিত হয়েছিমালাম ঘুম থেকে উঠে আরেকটি কাজ করতেন সেটা হচ্ছে ইতিপূর্বে চলে গিয়েছে যেটা সুরে আক্রম সাল্লাহ ঘুম থেকে উঠি তিনি ঘরের মধ্যে যে টাঙ্গু করেছেন বলার প্রয়োজন বোধ করছি তো সেটার দিকে আমরা যাচ্ছি অজুর সুন্নতির মধ্যে প্রথম হচ্ছে যে মেসওয়াক করা হ্যাঁ এটা হচ্ছে অজুর আগে হতে পারে অথবা কুলি করার আগে হতে পারে হম এটা হচ্ছে দ্বিতীয় আরেকটি জায়গা যেখানে মধ্যে মেসবাগ করা সুন্নত কারণ আমরা বলেছি ঘুম থেকে উঠেই মেসবাক করা সুন্নত আর উজুর মধ্যে আরেকটা সুন্নত হম তো সুতরাং মেসবাগ করে নেওয়া অবশ্যই একটি আহ সুন্নতি কাজ হম এই কারণে যে ব্যক্তি আপনার উজু করতে যাবে সময় তাদেরকে আদেশ করতাম এবং এর পাশাপাশি হাদিস রয়েছে তিনি বলেন কুন ও যে আমরা রসিউল আকরমসা ইসলামের জন্য মেশোকাত এবং পবিত্রতার পানি রেডি করে রাখতাম এবং আল্লাহ যখন চাইতেন তিনি ঘুম থেকে উঠতেন তখন তিনি মেশোকাত করতেন অজু করতেন এবং সালাদ আদায় করতেন যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করে নিয়ে অজুর শুরুতে এই হাদিসটা যদিও দুর্বল হয়ে থাকুক না কেন এটাকে দুর্বল বলেছেন আবুর আহাবু হতে এবং খত ইমাম তারপরেও এর কিছু আপনার যেগুলোর কারণে হাসাল পর্যায়ে পৌঁছে না কিন্তু কেউ কেউ বলেছেন না এটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্যতার পর্যায়ে পৌঁছে যায় যেমন হাজার তিনি বলেছেন যে আবাহির যে হাদিস একত্র করলে বুঝে যায় যে এটার একটা ভিত্তি অবশ্যই রয়েছে এবং এটা কিছু কিছু আলমের কথা যে হাসান পর্যায়ে পৌঁছে গেছে যাই হোক যদিও এটা প্রমাণ হোক কিন্তু এটা মানে ওয়াজিব হওয়ার কোন প্রমাণ নয় বরং এটাকে মোস্তাহাবের উপর হ্যাঁ আপনার রাখা হবে এটাই অধিকাংশ আলমের মত এবং আবহাওয়ার হাদিসের মধ্যে এসেছে যে তিনি যখন ওজুর বর্ণনা দিতে গিয়েছিলেন তখন বলেছিলেন দা যে তিনি ওজুর পানি হ্যাঁ নিলেন এবং তারপরে তিনি উজু করা শুরুতে তিনবার করে হ্যাঁ দুই হাতকে কে তিনি তিনবার ধুইলেন তারপর বললেন এত ইহাদা হ্যাঁ যে আমি দেখেছিলেন আমার এই রকম করতে আমি যেভাবে করেছি এবং এই যে এটা তোমরা যখন উজু করতে যাবে নামাজ করতে যাবে তখন তোমরা নিজের চেহারা এবং পর্যন্ত দিয়ে কোনও এরকম ভাবে বর্ণনা দিয়েছেন এইখানে দুই হাতের দুই ধোয়ার কথা कब्जि पुतरा मोस्ताब हवात हव बोझा चार नम्बर जो ओजर मध्य सुनत যে নবী ইসলাম পছন্দ করতেন ডান দিক থেকে করা জুতা পায়ে দেওয়ার সময় মাথা আশ্রয়ের সময় এবং পবিত্র সময় এবং প্রত্যেকটা তার প্রত্যেকটা যখন উজু করতে যাবে তখন ডান দিক থেকে উজু করবে এই কারণে কুধাই রহমতুল্লাহ আলী বলেছেন যে ওলামাই গ্রামের মধ্যে ডান দিক থেকে করা মোস্তাক ব্যাপারে কোনো দ্বিমত নেই পাঁচ নম্বর মধ্যে শূন্য যে গুলি করা এবং নাকে পানি দেওয়া এটা আপনার শুরুতেই করা চেহারা ধোয়ার আগেই করা যেটা উসমান তিনি যখন রসুলের দিয়েছিলেন তখন বলেছেন তাইলে চেহারা ধোয়ার আগে করা এবং কুলি করা এবং না কে পানি দেওয়া সেটা হচ্ছে সুনত যদি কেউ দেরি করে ফেলে আগে মুগ্ধ হয়ে ফেলছে তারপরে কুলি করছে নাকে পানি দিয়েছে তাও যাই হবে কারণ এটি সুতরাং ছুটে গেলে যে ওজু হবে না তা নয় ছয় নম্বর যেটা ওজুর শূন্য সেটা হচ্ছে কুলি করে নাকে কে পানি দেওয়ার ক্ষেত্রে আপনার যে রোজা নয় তার ভালো করে করা এগুলা সুন্দর করে করা এবং এরকম ভাবে নাকে কে পানি দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে তা করতে চেষ্টা করবে তবে রোজাদার হলে নয় এবং এই যে উজু করার মধ্যে ভালো করে করা এটার প্রমাণ আছে ওদু আহ এই শব্দ যে মোবাই আপনার মোবাইগার মানে কি কুলি করার ক্ষেত্রে ভালো করে করার মানে সেটা হচ্ছে শক্তি দিয়ে আপনার মুখের ভিতরে যে পানিটাকে পুরো মুখের মধ্যে মানে নাড়াচাড়া করা সেটাকে ভালো করে কুলি করা বলা হয় এবং নাকের পানি দেওয়ার ক্ষেত্রে ভালো করা মানে জোরে টান দিয়ে নাকের ভিতরে পানি নিয়ে যাবেন কিন্তু এটা রোজাদারের জন্য রোজাদার ছাড়া সেটা হচ্ছে সুন্নত কারণ এটা করতে গেলে কুলি এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যদি বাড়তি করতে চায় ভাই বেশি ভালো করতে চায় তখন গলার ভিতরে পানি চলে যেতে পারে এবং পাকিস্তরের মধ্যে পানি চলে যেতে পারে নাকের মধ্য দিয়ে হ্যাঁ সুতরাং এটা রোজাদার বিক্রি করবে না আপনার কারণ হচ্ছে যতটুকু করতে হয়ে যায় তার বাড়তি যদি একটু ভালো করে করতে চায় হ্যাঁ তাহলে সেটা হবে এবং এটা কিন্তু ভালো স্বভাব আছে বিশেষ করে যে আপনার যদি কষ্টের সময় এই ঘটনাটা হয় যেমন পানি যদি শীতকালে ঠান্ডা হয় এটার ব্যাপারে হাদিস রয়েছে আমি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না যেটা করলে তোমার তোমাদের গুনে গুলো যাবে এবং পাশাপাশি তোমাদের হে মর্যাদা বেড়ে যাবে সাবেক রাম বললেন অবশ্যই বলবেন তখন রসুল বলেছেন সেটা হচ্ছে কষ্টের সময় ভালো করে করা গুরুত্বপূর্ণ মানে শরীয়তের ব্যাপারে খুবই ও থাকা কাজের জন্য হন হয়ে থাকা এটার মানে হম সাত নম্বর যে ওজুর মধ্যে সেটা হচ্ছে কুলি করা এবং পানি দেওয়া একবার পানি নিয়ে একই সাথে যে রসুর র করার সময় নিজের হাতকে পাত্রে ঢুকিয়ে পানি বের করলেন তারপরে একই হাত দিয়ে হ্যাঁ যেটা আপনার সুন্নত সেটা হচ্ছে হ্যাঁ মাথা মাসে করা সুন্নত তরিকা মাথা মাসে করা মাথা মাসে করা সুন্নত যে তরীকা সেটা হচ্ছে যে আপনি হাতটা দনো হাত নিয়ে সামনের দিকে দিয়ে পিছনের দিকে আপনি ট্রেনে নিবেন আবার এরকম করে দিয়ে পিছনের দিকে মাথার অগ্রভাগে নিজের দুই হাতকে রেখে গর্দানের দিকে নিয়ে গেছেন ঘাড়ের দিকে তারপর আবার দুই হাতকে কে নিয়ে এসেছেন যে তিনবার ধোয়া হম বিশেষ করে আপনার কথা মনে রাখতে হবে যে একবার ধোয়া কিন্তু হম আর দুইবার তিনবার ধোয়া সেটা হচ্ছে সুন্নত কিন্তু তিনবারের বেশি করা যাবে না এই ব্যাপারে তিনি বলেন যে আনন্ন ইসলাম প্রত্যেক অঙ্গই বার দুইবার দিয়েছেন এরকম বোখারিমের হাদিসের মধ্যে হজরতানের হ্যাঁ বর্ণনা এসেছে যে আনন্ন অঙ্গে তিন তিনবার দিয়েছেন এই কারণে बुखारी मुस्लिम हादिस आब्दुल्ला जैदित है तब बार चेष्टा कर तीन बार तीन बार कारण দশ নম্বর যে ওজুর মধ্যে শুনত সেটা পরে নির্দিষ্ট দোয়া পড়া যেটা রসুল শিক্ষা দিয়েছেন যেটা হজরতালেন যে তোমাদের কেউ যদি উজু করে সে যেন ভালোভাবে করে তারপরে বলে আসাদ কি হবে রসুল বলেন তার জন্য খুলে দেওয়া হবে সে যেটি দিয়ে ইচ্ছা ঢুকতে পারবে এরকম ভাবে তিনি বলেন যে ব্যক্তি অজু করেছে এবং অজু শেষ করে তিনি সে বলেছেন शाहरि मोहर मेरे दीबर मरफुआन प्रमाणित ना क्योंकि मौकुफान प्रमाणित और मकुफान प्रमाणित हेले मरफुआर विधान चले जाए कारण सहबिगत कथा नए हम्म एक व्यक्ति जख उजु कर হ্যাঁ উজু করার সময় সে অবশ্যই খেয়াল করবে যে আমি উজু করতে যাচ্ছি হ্যাঁ মধ্যে তিনটা বিশেষ ফজিলত রয়েছে উজুর মধ্যে যেন গাফলা না হয় সুন্নত মতো উজু হয় কারণ ওজু সঠিকভাবে করলে সেটার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং উজু ভালোভাবে করলে গুণা মাফ হয় এবং অজু ভালোভাবে করলে কে আমাদের দিবে সে উজুর জায়গাগুলো আপনার ঝল ঝলঝল করে আপনার কি এরকম উজ্জ্বল দেখা দিবে হম সুতরাং এই চিন্তা করে যে উজুর এই ফজিল আছে আসে ভালোভাবে করার চেষ্টা করতে হবে যেমন আল্লাহ বলেন এবং একটি অংশ এই কারণে উজু ভালো করে করলে আল্লাহ ভালোবাসবেন আবু ইহদে আব্দুল মুসলিম আবুল মুহব যখন কোন মুসলিম অথবা মোমেন বান্ধব করে তখন সে যখন চেহারা ধোয় তখন তার চেহারা আপনার ধোয়ার কারণে পানি সাথে অথবা হম আপনার পানি শেষ ফোটার সাথে তার চেরা দিয়ে দেখেছে শেষ ফোঁটা পানির সাথে বেরিয়ে যাবে যখন সে পা ধোবে পানির সাথে পা দিয়ে যে করেছে সেগুলো পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যাবে এবং পরিশেষে সেই থেকে পরিচ্ছন্ন হয়ে যাবে এরকম ভাবে আরেকটা এসেছে হম যে হজরত আবহাওয়া থেকে তিনি বলেন যে আমি আমার বন্ধু থেকে শুনেছি যে তিনি বলছেন যে আল্লা ভালোবাসা পাওয়া যায় গুনে ঝরে যায় এবং উজ্জ্বলতা বাড়ে সুতরাং এই তিনটা দিকে খেয়াল করে আমরা সুন্নত মাফিক করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তা করার তোফিক দান করুন